প্রাণ প্রিয় দর্শক পৃথিবী যে প্রান্ত থেকেই পৃথিবী বাংলার সঙ্গ দিয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের অধিবেশন শুরু করতে চলেছে আমরা বিগত অধিবেশনগুলোতে আল্লাহর প্রতি ভরসা নিয়ে কথা বলছিলাম শিশুরেই আজকেও আমাদের কথা হবে আল্লাহর প্রতি ভরসা করার যে আনুষাঙ্গিক দিকগুলো রয়েছে যে দিকগুলিতে আমরা ভুল করে বসি এবং আল্লাহর উপর ভরসা করা একটি ইবাদাত সেই ইবাদতকে আমরা বর্জন করি এবং এই ক্ষেত্রে আমাদের ধৈর্যের বাদ ভেঙে ফেলি যেগুলো আদো মমিনের হওয়া উচিত নয় সব সবসময় আল্লাহর প্রতি ভরসা করবেন এবং তাদের সকল ক্ষেত্রে সর্ব অবস্থায় অসুস্থ হলেও সেখানে আল্লাহর প্রতি ভরসা সুস্থ থাকলেও আল্লাহর প্রতি ভরসা তার চাকরি হলেও আল্লাহর প্রতি ভরসা চাকরি না হলেও আল্লাহর প্রতি ভরসা তিনি আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহ তারা দিবেন তাকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাকে সুস্থতা দিবেন। কোনো ব্যক্তি অসুস্থ হয়েছেন অসুস্থ হওয়ার ফলে তিনি আল্লাহর কাছে কামনা করেন আল্লাহর কাছে দোয়া করেন এবং তিনি ভরসা করে দোয়া করেন এবং দোয়ার ক্ষেত্রে তিনি কন্টিনিউ দিন দোয়া করলেন এমন একটি মুহূর্ত যে মুহূর্তে তিনি দেখতে পেলেন তার যে অসুখ তার যে বিপদ সে বিপদ থেকে তিনি উদ্ধার হতে পারলেন না এখন তিনি এ অংশে ভুল করলেন যে যেহেতু মোহান্নবুল আলমিন আমাকে যে অসুখ দিয়েছেন আর সে অসুখ তিনি দূর করেন আমি মোহান্নবুল আলমিনের কাছে অনেক কামনা করেছি এবং অনেক মাধ্যম গ্রহণ করেছি কিন্তু কোনো মাধ্যমেই আমি সফল হতে পারিনি অতএব মহান্নবুল আলমিন আমার প্রতি দৃষ্টি দেন না সমাজে এক ধরনের কথা আমরা শুনি যেগুলো আল্লাহর প্রতি অপবাদ দেওয়া এবং আমরা বলতে পারি আল্লাহর প্রতি অপবাদ দেওয়া এটি সবচেয়ে বড় জোল বড় অন্যায় আপনি আল্লাহর প্রতি অপবাদ দিতে চলেছেন আল্লাহর প্রতি ভরসা এই গুণকে আপনার মাঝ থেকে আপনি বিদায় দিয়েছেন এটি কখনো মমিনের হওয়া উচিত ছিল না আপনি কথা বলেন যে মহান্নবুল আলমিনের কাছে অনেক কামনা করলাম মোহাম্মবুল আলমিন সকলেরই হাত খেয়াল করেন সকলের হাত দেখতে পান কিন্তু আমি আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করছি মহানবুল আলমিন আমার হাতকে তিনি দেখেন না উজুবুল্লামরা দা। না একটি কথা যখন না একটি ধারণা আল্লাহর প্রতি আপনি মিথ্যা অপবাদ দিয়ে ফেললেন আল্লাহর প্রতি ভরসা করা উচিত ছিল সেই ভরসাকে আপনি হারিয়ে ফেললেন উচিত ছিল আল্লাহর প্রতি আপনি ভরসা করবেন এবং আপনি এমন কথা বলবেন না যে কথার মাধ্যমে মহানবুল আলমিন অসন্তুষ্টি হবে। এবং যার বলে আপনাকে আভাব দিবেন আপনি ভরসা করুন মহানবুল আলহামী আপনাকে পরীক্ষায় ফেলেছেন এমনও হতে পারে আপনার অসুখ এক বছর পরে ভালো হতে পারে এমনও হতে পারে আপনি ভরসা করুন এটি হল আল্লাহর প্রতি ভরসা করা মহান্ডবুল্লা মা করেনা ইতাবলানা সুপ্রিয় দর্শক বিপদের মুহূর্তে আমরা আল্লাহর প্রতি ভরসা করা যেটি প্রয়োজন ছিল সেই বিপদের মুহুর্তে আমরা ধৈর্য হরা হয়ে পড়ি এবং আল্লাহর প্রতি ভরসা আমরা উঠিয়ে ফেলি আল্লাহর প্রতি ভরসা করতে পারি না যেটি আমাদের নেগেটিভ সাইড যেটি আমাদের একটি খারাপ গুণ বলতে পারি আর যার মাধ্যমে মহানরবুল্লা আলমিন তার বান্দাকে তিনি আজাবো দিতে পারেন কারণ মহানরবুল আলমিনের না ফরমানি করা মহান রবুল্লা আলমিনের অবাধ্য হওয়া এটি মমিন কখনো করতে পারে না বিপদ যদি চলে আসে তাহলে এই বিপদ এসেছে মহানরবুল আলমিনের পক্ষ থেকে অতএব আপনার যে কর্ম সে কর্ম হল আপনি শুধুমাত্র ধৈর্য ধারণ করবেন আজকে এই ধৈর্যের ক্ষেত্রে আমরা যখন ধৈর্য হারিয়ে ফেলি আল্লাহর প্রতি ভরসা এটি আমাদের মাঝ থেকে উঠে যায় অতএব বিপদের মুহূর্তেও আমাদের ধৈর্য ধরা উচিত এবং আল্লাহর প্রতি ভরসা করা উচিত মোহানবুল্লাহন অনেক মাধ্যম আমাদেরকে শিক্ষা দিয়েছেন নেবী মোহাম্মদ সাল আলী আসাল্লাম তার জীবনে অনেক বিপদ এসেছে এমনও হতে পারে আপনার জীবনের বিপদটি কিঞ্চিত বিপদ নেবী মোহাম্মদ সাল আলিহাস্লামের তুলনায় এবং সেটি কিছুই নয় নেবী মোহাম্মদ সোল্লা আলী আসসালামের তুলনায় মোমিনদের তুলনায় বেলা আল্লাহ তালহ সুমাইয়লা তাল আনহা তাদের কাছে যে বিপদ এসেছিল সেই বিপদ আপনার এই ছোট বিপদে নেই নয় সেটি ইমানের উপর পরীক্ষা চলছিল এর পরও তারা আল্লাহর প্রতি ভরসা রেখেছেন এবং সেই ভরসাতে তারা ইমান থেকে বিন্দু টলে যাননি এবং ইমান বিরোধী তাদের মুখ থেকে এমন একটি কথা বের হয়নি যাতে মহান্নবুল্লা আলমিন অসন্তোষ হবেন সুপ্রিয় দর্শক এই জন্য বিপদের মুহূর্তেও মহান্নবুল আলমিনের প্রতি ভরসা রাখা আস্থা রাখা যার মাধ্যমে তিনি खुशी हन बंदा केान कर दिए विपदे दुआ हल अल्लाह चाची तुम्हार अनुग्रह चाला चोर एक पोल समान तुम्हें आमा फिरिए दिओना আমি আমার উপর যেন নির্ভর না করি বরং তোমার উপরে আমি নির্ভর করি শিক্ষা দিয়েছেন বিপদ হয় আর তুমি ছাড়া আমার কোন নাই আমার কোন উপাস্য নাই এ কঠিন বিপদের মুহূর্তেও আপনাকে দোয়া করতে হবে এই ধরনের বিপদের ক্ষেত্রে এসেছিল নবী ইউনুস সালাম তার জীবনের ঘটনা আমরা খেয়ে মাঝে সেখানেও তিনি আলমিন ইউনুস আল্লাহ সালাম সম্পর্কে কোরআন মাসিদে ঘটনা উল্লেখ করেছেন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন এবং আল্লাহর কাছে তার করুণা কামনা করছেন মহানরবুল আলমিন এত কঠিন বিপদেও তাকে তিনি প্রতি ভরসা এবং মাধ্যম করা সেখানে জীবন এবং উত্তম মানুষ যারা তাদের এই জীবনগুলি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের মাঝে আজকের এই গুণটি মমিনের গুণটি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখার গুণটি এটি আমাদের মাঝে বাস্তবে আমরা রূপদান করতে পারবো আবু বকর রদিয়াল তিনি নবী মহম সাহিমের সাথে আছেন নবী মোহাম্মদ সাল আলী আসাল্লাম তিনি হিজরতে বের হলেন আবু বলেন আমি ওই গড়তে আল্লাহ নবীকে বললাম আমি গড়তে লুকিয়ে আছি নবী মহম্মদ সাথে আমি নবী মোহাম্মদ বললাম লাউ আন্না তারা আল্লাহর প্রতি শিক্ষা দিলেন তাদের জীবনে ঘটেছে যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল তারা ছিলেন্লাম আবু বকরদ্ তিনি আল্লাহর প্রতি ভরসার যে রূপ তিনি রূপ শিক্ষা দিচ্ছেন তিনি বলেন মা বন্যাকরি আরে তুমি আমাদের দুজনের ব্যাপারে কি ধারণা করো যে আমরা এই কঠিন যে মুহূর্ত আমাদের চলছে আমরা যে এই গর্তে লুকিয়ে আছি আমাদের দুইজন সম্পর্কে তোমার ধারণা কি তুমি কি এ ধারণা করো এই বিশ্বাস তুমি রাখো যে আমরা শুধু দুইজন এইখানে বরং তুমি জেনে নাও আল্লাহমা তৃতীয় জন তিনি হলেন আল্লাহ সুভ্যার আল্লাহ প্রাণ প্রিয় দর্শক প্রাণপ্রিয় শ্রোতা আজকের এই হাদিসে আমাদের জীবনের মোড়কে চেঞ্জ করতে পারে ভরসার ক্ষেত্রে আল্লাহর প্রতি সবচেয়ে কঠিন মুহূর্তেও ভরসা শিক্ষা দিতে পারে আপনি যদি এই অংশটুকু আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন যে শুধুমাত্র তাদের শত্রুরা তারা নেবী মোহাম্মদ সাল্লামকে এবং আবু বকর রদিউনহুকে তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছে যদি তারা পেয়ে বসে তাদেরকে হত্যা করে ফেলবে আর তারা লুকিয়ে আছেন যদি একটু নিজ দিয়ে তারা দেখে তাহলে নবী মোহাম্মদ সালু আলী আসাল্লাম এবং আবু বকর রদি আল্লাহ আনহু দেখা যাবে আর নে মোহাম্মদ আলী আসাল্লাম পূর্ণ আস্থা চিন ছিলেন আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতেন আল্লাহ প্রতি শিক্ষা দিলেন আবু বখর রুকে তুমি জেনে নাও আমাদের সাথে মহানবুল আলামিন এবং মহানবুল হাতে থেকে শিক্ষা অর্জন করব। আমাদের জীবনে যেমনটি বাস্তবায়ন করব। আমাদের ওই ছোট শিশুদেরকেও আমরা শিক্ষা দিব যে মহানরবুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করলে মহানরবুল আলামিন বান্দার যে দিকগুলি যে ক্ষতির কারণগুলি তিনি সমাধান করতে পারেন সুপ্রিয় দর্শক এই আমাদের আল্লাহর প্রতি পূর্ণ আস্থা যখন আমরা হারিয়ে ফেলেছি অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়েছে। তাহলে কঠিন বিপদেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে দ্বিতীয় আমরা কারণ বলব যখন আপনার প্রতি দুর্ভিক্ষ নেমে আসবে আপনি অনাহারে আছেন আপনি অভাব অনটনে আছেন সে মুহূর্তেও মোমেনরা আল্লাহর প্রতি তাদের আস্থা হারাবেন না আল্লাহর প্রতি ভরসা হারাবেন না এবং দুশ্চিন্তায় ভুগবেন না কারণ তার মহানবুল নবী মোহাম্মদ আলী আসাল্লাম এ সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন যে দিক নির্দেশনার ক্ষেত্রে আমরা আমাদের জীবনে যদি বাস্তবে রূপদান করি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারব যে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখলে মাহানবুল আমাদের সকল দুশ্চিন্তাকে তিনি দূর করেন সুপ্রিয় দর্শক আমাদের বিরতি হবে বিরতির পরে আবারও আমরা ইনশাল্লাহ ফিরে আসব এবং ভরসা কথা বলবো আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ आलोचित होलुमुलर आन, आन शुरोन कुरान भो भाव बुझ्वार जन्न की ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন উলমুল কুরান ও ইসলামী আদর্শ প্রতি জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে करची, करते। कारोन, एटा आपना आमार देखूं, शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सातटी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 ত্রৈবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কুরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কুরআনের ওশিয়তoverlineti anushthan 20 TV banglay আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক বিরতির পরে আবারো আমরা আল্লার প্রতি ভরসা সম্পর্কে আলোচনা করতে চলেছি আপনি অভাব অনটনে আছেন সে মুহূর্তেও মমেনরা আল্লাহর প্রতি তাদের আস্থা হারাবেন না আল্লাহর প্রতি ভরসা হারাবেন না এবং দুশ্চিন্তায় ভুগবেন না কারণ মহানরবুল্লা আলমিন তার রিজিকের ব্যবস্থা তিনি করেছেন নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লাম এ সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন যে দিক নির্দেশনার ক্ষেত্রে আমরা আমাদের জীবনে যদি বাস্তবে রূপদান করি তাহলে আমরা স্পষ্ট বুঝতেই পারব যে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখলে মহান রবাণ আমাদের সকল দুশ্চিন্তাকে তিনি দূর করেন আল্লাহর প্রতি ভরসা করার যে নমুনা এটি সকল ক্ষেত্রে বিপদের মুহূর্তে যেমন তিনি আল্লাহর প্রতি ভরসা রাখবেন অনুরূপভাবে একজন মানুষ যিনি আল্লাহর প্রকৃত বান্দা মেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন তিনি তার সকল অভাব অর্টনে তিনি প্রতি ভরসা রাখবেন এই মর্মে হাদিস বর্ণনা করেন তিনি বলেন বলেছেন করেন যার কাছে অভাব চলে আসবে দুর্ভিক্ষ চলে আসবে फिर अभाव अटटन के मानुष्ट मानुषे प्रयोजन मिटाबे मानुषे खेबर से हाथ बांधे मानुषे धर्ना दिव्य सल अल्लमे महानरबुल आलाम अवस्थार उन्नति करें तरह दुर्भिक्षे অভাব অনটন দূর করে দেন না তার অবস্থার পরিবর্তন করে দেন না আর এই অভাব অনটনকে সে মহান্রব আমিনের দিকে শপথ করে দিয়েছে আল্লাহর প্রতি আস্থা রেখেছে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখেছে আস্তাসীল হবেন যে আল্লাহ তালা আমার এই অভাবকে দূর করে দিবেন আমার মাঝে যে কষ্ট এসেছে সেই কষ্ট দূর করে দিবেন নবী সাল্লাম বলেন যে আশা করা যায় যে মহান রব আলীন তার এই অভাবগ্রস্ততাকে তিনি দূর করে দিবেন চাই খুব দ্রুত কিছু পরে এমন হতে পারে যে কিছু পরে তার এই করে দিবেন। আর এটি হয়ে থাকবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে যদি চাকরি হারিয়ে ফেলি তাহলে আমার টেনশনের কিছু নাই আমার এবছর যদি শস্য ফসলা আমি সুন্দরভাবে ঘরে ওঠাতে নাও পারি তবুও দুশ্চিন্তার ভোগা কিছু নাই মহানরবুল আরামিন তিনি তার বান্দাকে পরীক্ষা করে থাকেন আমাকে এ অংশ বুঝতে হবে যে মহানরবুল্লা আর আমিন আমার জন্য যেগুলো লিপিবদ্ধ করেছেন সেগুলো আমার কাছে আসবেই আসবে পক্ষান ধরে কেউ যদি জোর করে তার রিজিকের ব্যবস্থা করেন। যে নই তাকে কোটিপতি হতে হবে মহানরবুল আরামীন যাকে তিনি কোটিপতি করতে চান যাকে তিনি ফ্লোর দেন যাকে সুযোগ দেন যাকে তৌফিক দেন তিনি হতে পারেন চাই ন্যায় পথে চাই অন্যায় পথে সকলেই অন্যায় করে কোটিপতি হতে পারে না আর সকলে ন্যায় করে কোটিপতি হতে পারে না ন্যায় পথে থাকলে সে কোটিপতি হবে এটি কিন্তু সঠিক নয় অন্যায় করলেই সে কোটিপতি হতে পারবে সেটিও কিন্তু সঠিক নয় কারণ মহানবুল আলামিনের পক্ষ থেকে রেজিকে এসে থাকে এক শ্রেণীর ভাইয়েরা যারা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখেন না অথবা আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল নন তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা অন্যায় পথগুলিকে অবলম্বন করেন তিনি ভালো করে জানেন চুরি করা এটি খারাপ গুণ এটি মানুষের গুণ নই এটি মমিনের গুণ নই আল্লাহর প্রকৃত বান্দার গুণ নই এরপরও সে অন্যায় পথকে বেছে নিয়েছেন এবং এই অন্যায় পথের মাধ্যমে তার জীবনযাপনের যে উপকরণ উপক্রম গ্রহণ করেছেন আদৌ সঠিক করেননি যদি এর মাধ্যমেই মহানবাবুল আরামিন তাকে সব কিছু দিতেন তাহলে সকল অন্যায়কারীরা যারা এই অন্যায় পদকে বেছে নিয়েছেন তার সকলেই কোটিপতি হতেন আসলে কি বাস্তবে এ ধরনের আমরা দেখতে পাই যে যারাই অন্যায় করেন চুরি করেন তারাই কোটিপতি না সেটি নয় পক্ষ আমরা দেখতে পাই গ্রামের সাধারণ একজন মানুষ আল্লাহ তারা কোটিপতি তাকে করেছেন আজকে এ ধরনের মানুষের সাথে অনেক অনুরূপভাবে নেই পথে চলেন কোটিপতি হতে পারেন পারেননি মহানডবুল আরামিন তার জন্য যে অংশ লিখেছেন সেই অংশই তিনি পাবেন এই জন্য আল্লাহর প্রতি আস্থা হারিয়ে আল্লাহর প্রতি ভরসা হারিয়ে দুশ্চিন্তা মাথায় নিয়ে অন্যায় ঝুঁকা অন্যায় পথ অবলম্বন করা এটি মুমিনের উচিত নয় আর এই ক্ষেত্রে আমরা অন্যায় করি যখন আমাদের ঘরে বিপদ চলে আসে তখন কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করি এবং অন্যায় পদ গ্রহণ করি যখন আমার ঘরে সন্তান আসে না তখন কিন্তু অন্যায় পথগুলোকে আমরা নির্বাচন করি সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা আজকে এই ধরনের অবৈধ পথ অবৈধ ভরসা অবৈধ আস্থা রাখা এই বিষয়গুলি কিন্তু আমাদের বিভিন্ন মাধ্যমে শেখানো হয় যেমন আমরা বলতে পারি ব্যক্তির ব্যবহারে কেউ হয়তো বা গ্রামের তার দিনের সঠিক ধারণা না থাকার পরে তিনি এই কাজটি করে চলেছেন তাকে দেখে দেখে আমরা শিখি অনেক সময় নাটকেও এ ধরনের এমন পদ্ধতি শেখানো হয় যেটি আল্লাহ বিরোধী কাজ আল্লাহ যেটি পছন্দ করেন না আল্লাহর কাছে চাইতে হবে সে চাওয়া যখন অন্যের দিকে রেফার করে দেওয়া হয় যে সন্তান এখন দিতে পারেন ও মুখ কোনো ব্যক্তির নাম তিনি বলছেন কোন স্থানের নাম তিনি বলছেন যে স্থানটি আদ মহানবুল্লা আলমী সাপোর্ট করেননি তাকে বলতে হবে যে তিনি অন্যায় করেছেন আল্লাহর প্রতি তিনি আস্থা হারিয়ে ফেলেছেন আল্লাহর প্রতি তিনি ভরসা করতে পারেননি সুপ্রিয় দর্শক এই জন্য আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হতে হবে এরপরে বলা যেতে পারে কঠিন মুহূর্তে শত্রুর মুহূর্তে যারা আপনার বিরোধী এই ক্ষেত্রে আপনি কী করবেন আপনি আস্থা হারিয়ে ফেলবেন মহান রবুল্লা আলমিন 81 आस्था रेखे तरह महम्बुल्लाहम्बुल आलमीन ए आयतर मजे तावक्र पूर्णता शिक्षा दिए फरिज आन हुम तुम्हें कष्ट देखे <necklace of God's> <वाँरीद आन्हुं> তোমাকে তিরস্কার করা হচ্ছে যদি এই অবস্থা হয়েও যাই যেহেতু সে শদ্রু তোমার ক্ষতি করার চেষ্টা করছে তুমি তার থেকে একটু ছিন্ন হয়ে যাও একটু দূরে সরে পড়ো তার থেকে মুখ ফিরিয়ে নাও এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হও আল্লাহর প্রতি ভরসা রাখো হে ওকিল আর জেনে রাখো তোমার দায়িত্বশীল হিসেবে তোমার ওয়াকিল হিসেবে মহান রব আলিন তিনি যথেষ্ট তোমার ক্ষতি তোমার অশুভ কিছু সেটি কারোর হাতে নয় এটি মহান রব আরমের পক্ষ থেকে হয়ে থাকে কেউ ক্ষতি করতে চাইলেই ক্ষতি করতে পারবে সেটিও সম্ভব নয় আর যেটি তোমার নেসিবে আছে সেটি যে কোনো পদ্ধতিতে হতে পারে সুপ্রিয় দর্শক এজন্য কখনো ক্ষতি যারা করতে চাই। কোনো মানুষের কাছে ক্ষতিও হতে পারে আর যে ক্ষতিটুক চলে আসবে আমার এই ক্ষতিটুক মহানরবুল আরামিন আমার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন সুপ্রিয় দর্শক এজন্য আমাদের সর্বদাই খেয়াল রাখতে হবে আজকের এ পর্বে আমরা আল্লাহর প্রতি ভরসা রাখার যে দিকগুলি যে দিকগুলিতে আমাদের পূর্ণ আস্থাশীল হওয়া উচিত সে দিক নিয়ে আমরা কথা বলছিলাম আমরা ধারাবাহিকভাবে আমাদের এই অধিবেশনগুলোতে আল্লাহর প্রতি আস্থাশীল হওয়ার যে দিকগুলি সে দিকগুলি আমরা আলোচনা করব আর সেই দিকগুলি প্রথমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে নেব যে এই দিকগুলি আমাদের মাঝে পরিপূর্ণভাবে ভাবে আছে না যদি না থেকে থাকে তাহলে আমাদেরকে আবারো আল্লাহর আল্লাহ আস্থাশীল ইনশাআল্লাহ আগামী অধিবেশন আবারও আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম আহমতুল मर्यादा दे मुजफ्फर बीन अब्दुर প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছে জানু কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্সলাম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 देख अर्धांगिनी नात्वांगी प्रति रविवार रे साए पुनः सम्प्रचार सकाल साढ़े नेश टी बांगल